রমাদানিরমিল্লাহম আলহাম <laughs> আল্লা সুবহানহাতার যে সুমহান নাম নিয়ে আমরা কথা বলবো সেই নাম হচ্ছে আল জামিল আল্লা সুবাহ তার উত্তম গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে তিনি আল জামিল যিনি চিরসুন্দর সবচেয়ে সুন্দর অপূর্ব সুন্দর যিনি সৌন্দর্যের উৎস যিনি বাকিদেরকে সৌন্দর্যমণ্ডিত করে থাকেন এবং তিনি নিজে সৌন্দর্যের সর্বোচ্চ স্তরে অবস্থান করেন তিনি সবচেয়ে সুন্দর সবচেয়ে সুদর্শন তিনি আল জামিল আল এই নামটি কোরআনে উল্লেখিত হয়নি তবে রাসুল্লাহ তিনি বলেছেন নিশ্চয় আল্লাহ তিনি সুন্দর এবং তিনি সৌন্দর্য তিনি সুন্দর সর্বোচ্চ পর্যায়ে সুন্দর তিনি যেভাবে তার জাত বা সত্যাগতভাবে সুন্দর সেভাবে তার গুণ এবং বৈশিষ্ট্যের মাধ্যমে তার কাজের মাধ্যমে সকল দিকেই তিনি সর্বোচ্চ পর্যায়ের সুন্দর সৌন্দর্য এই বিষয়টি আপেক্ষিক সৃষ্টির ক্ষেত্রে আপেক্ষিক আল্লাহ বাদে অন্যান্য যা কিছু রয়েছে সেগুলো সবই হচ্ছে তার সৃষ্টি সৃষ্টির ব্যাপারে সৌন্দর্যের সংজ্ঞা আপেক্ষিক পাখিদের ক্ষেত্রে সৌন্দর্যের সংজ্ঞা এক ধরনের পশুদের ক্ষেত্রে সৌন্দর্যের সংজ্ঞা আরেক ধরনের আবার মানুষের ক্ষেত্রে সৌন্দর্যের সংজ্ঞা আরেক রকমের আবার যা কিছু প্রাকৃতিক আসমান জমিন গ্রহ উপগ্রহ নক্ষত্র নদী ঝর্ণা মরুভূমি এই সব ক্ষেত্রে সৌন্দর্য সংজ্ঞা আরেক ধরনের কিন্তু সকল দিকে সর্বোচ্চ পর্যায়ের যিনি সুন্দর তিনি কে তিনি হচ্ছেন আল জামিল আল্লা সুফান মানুষের ক্ষেত্রে সৌন্দর্য অনেক ক্ষেত্রে তার বাহিরের আবরণের মাধ্যমে সে বাইরে থেকে দেখতে কেমন তার মাধ্যমে পরিমাপ করা হয় কিন্তু হয়তোবা সে ভেতরের দিকে তার চারিত্রিক কিংবা আখলাখের দিকে সে ততটা সৌন্দর্য মণ্ডিত নয় অপরদিকে আল্লা সুফহানহুয়া তালা তিনি সমস্ত দিকে সর্বোচ্চ পর্যায়ের সৌন্দর্য মণ্ডিত তার সত্তাগতভাবে नाम उत्तम गुण बैशिष्टर दिखे और क्या समस्त दिखे आल सुबह आल्ला अल जमीलोच पर्यायर ए सृष्टि सौंदर्य प्रदान जमाल निश्चय आल्ला के पसंद करत आल्ला पर्यासंगे आस पॉन्ट देखे এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লা সুবহাত আল্লাহর সত্তা তিনি তার সত্তাগতভাবে সর্বোচ্চ পর্যায়ে সুন্দর আল্লাহআ তার নিজের সত্তাকে নূর বা জ্যোতির মাধ্যমে আবৃত করে রেখেছেন দুনিয়াতে কারো পক্ষেই কোন সুযোগ নেই আল্লা সুবহাত আল্লাহর দর্শন বা সাক্ষাৎ সে লাভ করবে তবে আখিরাতে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লা সুবহাত আল্লাহ এই মহানিয়ামত দান করবেন যে তারা সেই সুমহান সত্তা আল জামিল আল্লা সুবাহাত আল্লাহর দর্শন লাভ করে ধন্য হবেন রাসুল্লাহ সাল্লাহ তিনি বলেছেন আল্লা সুহামতআর আবরণ বা হিজাব হচ্ছে নূর তিনি বলেছেন হিজাবহুন নূর তিনি নূরের পর্দায় নূরের চাদরে আচ্ছাদিত এবং যদি তিনি সেই নূরের পর্দা বা চাদরকে বা আবরণকে সরিয়ে নিতেন তাহলে আল্লা সুবহামাত্লা চেহারার জ্যতিতে সমস্ত সৃষ্টি ভূস্মীভূত হয়ে যেত কাজেই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কারো পক্ষেই এই সুযোগ নেই যে সে তার মানবীয় শক্তি কিংবা চর্মচক্ষু দিয়ে আল্লা সুহামতআ আল্লাহ সাক্ষাৎ লাভ করতে পারে রাজ ব্যাপারে আবুজার তাকে জিজ্ঞাসা করেছেন হালরা আই তা রব্বাকা আপনি কি আপনার রবকে দেখেছেন রসুলাম তিনি বলেছেন নুর এবং জ্যোতি আমি কি করে তাকে দেখব রসুল্লাহাম তিনিও আল্লাহ আল্লাহকে দেখতে সক্ষম হননি তিনি শুধুমাত্র নূর এবং আলোর ছটা দেখে এসেছেন যা আল্লাহ বা সাক্ষাৎ দান করেন আল্লাহ আল্লাহ সুমহান চেহারার মিষ্টতা যেন তিনি দর্শন করতে পারেন তিনি দোয়া করে বলতেন আপনার চেহারার মিষ্টতা দর্শনের সুযোগ চাই মৌসা আলাহ ইসালাম তিনি আল জামিল যিনি সবচেয়ে সুন্দর সেই আল্লা সুহাম দেখার সেই আল্লাহাম আল্লাহকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন এবং তিনি বলছিলেন হে আমার রব আপনি আপনার সাক্ষাৎ আমাকে প্রদান করুন আপনার দিদার আমাকে দেখান তিনি শুধুমাত্র আল্লাহ সুহামত আল্লা সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং কথা বলার পর আল্লা সুবাহ আল্লাহকে দেখার আগ্রহ যেন তার মধ্যে আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছিল কাজেই তিনি এই অনুমতি চেয়েছিলেন যেন তিনি আল্লাহকে দেখতে পারেন সেই অবস্থায় আমরা জানি আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন তুমি আমাকে দেখতে পাবে না। একটি উদাহরণ পেশ করেছেন তিনি কিছু নূর বা জ্যোতি নিক্ষেপ করেছেন একটি পাহাড়ের উপরে মুহূর্তের মধ্যে সেই পাহাড় সেখানে বিধ্বস্ত হয়ে যায় এবং মৌসা আলাহ ইসলাম তিনি বেহুশ হয়ে যান সংজ্ঞাহীন হয়ে যান জ্ঞান হারিয়ে ফেলেন এরপর যখন তার জ্ঞান ফিরে এসেছিল তখন তিনি তার নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং তিনি বলেছিলেন কালাসুব হায়ানাকা তুব তু ইলাইকা ও আনা আউআল হে আমার রব আপনার সত্তা পবিত্র আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার কাছে কাজী মোহসাখাম তিনি ব্যক্তির পক্ষেই দর্শন লাভ করা সম্ভব নয়। জান্নাতে জান্নাতি ব্যক্তিরা আল্লা সুবহানতআল্লার সাক্ষাৎ এবং দর্শন লাভ করবেন এবং সেটাই হচ্ছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাত লাভ করা এটা সবচেয়ে বড় উপহার বা নিয়ামত নয় বরং জান্নাতে গিয়ে আল্লাহ আল্লা সুবহান সাক্ষাৎ লাভ করা দিদার লাভ করা সেটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত তিনি আল জামিল তিনি সবচেয়ে সুন্দর আল্লাহর আনে বলেছেন সেই দিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল দীপ্তিময় তারা তাদের রবের চেহারার দিকে তাকিয়ে থাকবে অন্যত্র আল্লাহ আলাহ এই প্রসঙ্গে আরও বর্ণনা প্রদান করেছেন এই আয়াতগুলোতে আল্লা আলা তিনি আমাদেরকে জানিয়েছেন যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে মোত্তাকিনদের কাছে এবং এই জান্নাতের ওয়া দায়িত্ব প্রদান করা হয়েছিল প্রত্যেক অনুরাগী এবং স্মরণকারীকে উদহ লোস উদহ ذلك আিস কৌ মুখ লোদ লহু মায় লহু মশ উন ফি হলদী যারা না দেখেও রহমান আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তর নিয়ে উপস্থিত হত তাদেরকে বলা হবে তোমরা এখানে শান্তির সাথে প্রবেশ করো। এটাই হচ্ছে অনন্তকাল বসবাসের ঠিকানায় প্রবেশ করার দিন লাহমা ইয়সাউ নফিহা ওই না মজিদ সেখানে তোমরা যা চাইবে তাই পাবে এবং রয়েছে আরও অধিক বিষয় ওলাদ ইনা মজিদ এই অধিক বিষয় কি সেটাই হচ্ছে আল্লা সুবহানহতআ দিদার লাভ করা যিনি আল জামিল যিনি সবচেয়ে সুন্দর যিনি সৌন্দর্যের উৎস তিনি সৌন্দর্য সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিকেও তিনি সৌন্দর্য মণ্ডিত করেছেন এটাই হচ্ছে প্রথম আল্লা সুবাহ তিনি সত্তাগতভাবে সবচেয়ে সুন্দর দ্বিতীয় বিষয় আল্লাহ সুবহামাত আল্লাহর যত উত্তম গুণবাচক নাম রয়েছে তার যত গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে আল্লা সুবাহ আল্লাহর যত সৃষ্টি এবং কাজ রয়েছে সেগুলো নিখুত এবং সবচেয়ে সুন্দর আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন বিহা আর আল্লাহর জন্য রয়েছে সবচেয়ে সুন্দর নামসমূহ সমূহ কাজ সকল নামে তোমরা তাকে ডাকো তৃতীয় পয়েন্ট সৃষ্টির সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কাজে এবং কর্মে আল্লা সুবাহ সৌন্দর্য মণ্ডিত আচরণ করে থাকেন তিনি জামিল তিনি সৌন্দর্য বা জামালকে পছন্দ করে থাকেন যেমন কোরআনের একটি আয়তে আল্লা সুবাহ আল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন তার এই সৌন্দর্য আচরণ সম্পর্কে তিনি বলেছেন যদি আল্লাহ জমিনের লোকেদেরকে তাদের অন্যায় কাজের জন্য তাদের জুলুমের জন্য পাকরাও করতেন তাহলে তো এই ভূপৃষ্ঠে কোন একটি চলমান বস্তু রেহাই পেত না যদি সাথে সাথে আল্লাহ আমাদের অন্যায়ের জন্য পাকরাও করতেন তাহলে ভূপৃষ্ঠে চলমান কোন কিছুকেই তিনি দিতেন না কোন একটি প্রাণীও বাঁচতে পারত না কিন্তু আল্লা সুবহামতআল আমাদেরকে অবকাশ দিয়ে থাকেন সেই প্রতিশ্রুত সময় আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত একইভাবে আল্লাহ সুবহামতআলা যে জীবনবিধান বা দিন আমাদের জন্য নির্ধারিত করেছেন সেটা এক সৌন্দর্য মন্ডিত জীবনবিধান ইসলাম সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিখুঁত জীবনবিধান তিনি আল জামিল তিনি চান যেন আমরা সেই জীবনবিধান মেনে চলি আল্লাহ সুহামতাল্লাহ তার ইলমের দিকে তার প্রজ্ঞার দিকে সমস্ত দিক থেকে নিখুত এবং সবচেয়ে সৌন্দর্য মন্ডিত আল্লাহাম ওতমত কালিমাত ও রব্বিকা সিদ্ কৌ ও আদলা আর আপনার সুমহান রবের কালিমা বা বাক্য পূর্ণ সত্য এবং সুষম ভারসাম্যপূর্ণ লাবদ্দিল আলী কালিমা তার কালিমা বা কথার পরিবর্তনকারী কেউ নেই ওয়াহু আলিম তিনি মহা তিনি চতুর্থ পয়েন্ট সমস্ত সৃষ্টিকে সৌন্দর্য মণ্ডিত করেছেন যদি আমরা শুধুমাত্র পাখিদের দিকেই দেখি কতই না সুন্দর এবং নিখুঁত ও বৈচিত্রময় করে আল্লাহ সুভাত তাদেরকে সৃষ্টি করেছেন ইন আল্লাহ জামি জামাল নিশ্চয়ই আল্লাহ তিনি সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন যদি আমরা এই ভূপৃষ্ঠের উপরে प्रकृतिक सौन्दर्य दिखे देखी नदी झरना पहाड़ अरण्य कि समुद्र किाभरा आकाश अथवा बृष्टे रंगधनु कतईना सौंदर्य प्रदान प्रत्येक सृष्टि केल्लासुभल्ला निखुत सौंदर्य मंडित कर सृष्टि कर मानष के प्रदान कर सब सुंदर आकृति क्या पसंद करें तरह बान्दारा सौंदर्य धारण कर बर भेतर दिखा ভেতরের দিকে সৌন্দর্য হচ্ছে ইমানের মাধ্যমে উত্তম আমল এবং আখলাকের মাধ্যমে এবং বাইরের দিকের সৌন্দর্য হচ্ছে যা কিছু আদেশ করেছেন সেগুলোকে পোশাকে কিংবা কথায় এবং কাজে ফুটিয়ে তোলার মাধ্যমে আমরা কিভাবে সৌন্দর্যকে ধারণ করতে পারি এই প্রসঙ্গে এবারে আমরা কিছু বিষয় উল্লেখ করতে যাচ্ছি আব্দুলি মাসুদ রাইদিয়া আনহু তিনি বর্ণনা করে বলেছেন রাসুল উল্লা সাল্লাম তিনি বলছিলেন যে যার অন্তরে বিন্দু পরিমাণ পর্যন্ত কিবর বল বা অহংকার থাকবে সে জাননাতে প্রবেশ করতে পারবে না রাসুল্লাহ লোকেদেরকে এই বিষয়ে বলছিলেন সেই সময় একজন ব্যক্তি বলল কিছু মানুষ এটা পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক তার জুতা সেটা দেখতে সুন্দর হোক আকর্ষণীয় হোক এটাও কি খারাপ বা এটাও বা অহংকারের মধ্যে পড়বে এভাবে সেই ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাই এর কাছে জানতে চাইল তিনি সৌন্দর্যকে পছন্দ করে থাকেন কি বল বা অহংকার সেই বিষয়ে প্রদান করে তিনি বললেন অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা হক বা সত্য সেটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকার এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষকে হেয় মনে করা ছোট মনে করা নিজেকে বড় মনে করা এগুলো হচ্ছে অহংকার কাজে সৌন্দর্য ধারণ করা সৌন্দর্য অনুসরণ করা সেই প্রসঙ্গে ইহিবুল জামাল আল্লাহ তিনি নিজেও সৌন্দর্যকে পছন্দ করে থাকেন দির্মীতিতে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে রাসুল্ল সাল্লাহাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন যে তার বান্দারা তার প্রদত্ত নিয়ামতের প্রভাব এবং চিহ্নকে দেখাবে অর্থাৎ আল্লা সুবাহ যখন কোন বান্দাকে নিয়ামত প্রদান করে থাকেন প্রাচুর্যতা প্রদান করেন তখন আল্লাহ পছন্দ করেন যে সেই বান্দা তার পোশাক আশাক চলাফেরার মাধ্যমে আল্লাহ সুবাহ সেই নিয়মগুলোকে দেখাক এবং এর মাধ্যমে সেই আল্লাহ সুবাহ নিয়ামতের প্রতি সুক্রিয়া আদায় করুক আল্লাহ সুবাহতাল্লাহ এই বিষয়গুলোকে পছন্দ করে থাকেন সৌন্দর্য ধারণ করা এবং সেগুলোকে প্রদর্শন করার অনেক বৈধ ক্ষেত্র রয়েছে যেমন আমরা দেখতে পাই আল্লা সুবহামাতলাহ তিনি কোরআনে আমাদেরকে নির্দেশ প্রদান করে বলেছেন হে বনি আদম তোমরা প্রত্যেক সালাতের সময় উত্তম পোশাক এবং সাজসজ্জা পরিধান করো কাজে আল্লাহতআ তিনি নির্দেশ প্রদান করছেন যে সলাাতের সময় যখন আমরা মসজিদে যাই নামাজ আদায় করতে সেক্ষেত্রে উত্তম পোশাক পরিধান করে সেখানে গিয়ে উপস্থিত হতে এরপর আল্লাভ আরও বলেছেন ওয়া কুলু ওয়া শেরাবু ওয়াল তুশরিফু তোমরা খাও পান করো তবে অপব্যয় বা অপচয় করোনা ইন আল্লাহ আল্লাহিবুল মুশরিফিন নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে পছন্দ করেন না يا بَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا ۖ وَرِيشًا ۖ وَأَثَاءً ۖ وَسِتْرًا ۖ অন্যত্র আল্লাহ সুতোলা আরও বলেছেন হে বনী আদম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং এটাকে করেছি তোমাদের সাজসজ্জার মাধ্যম আর আল্লাহ বলছেন এবং সবচেয়ে উত্তম পোশাক কি সেটা হচ্ছে তাকোয়া বা পরহেজগাড়ির পোশাক সেটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজেই সৌন্দর্য শুধুমাত্র বহিরাবরণের মধ্যে কিংবা বাইরে থেকে কে দেখতে কেমন সেখানে সীমাবদ্ধ নয় বরং অন্তরের সৌন্দর্য তারও একটি বিরাট গুরুত্ব রয়েছে তার নবীদেরকে সবচেয়ে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন ইউসুফ আল্লাহ ইসলাম সম্পর্কে আমরা দেখি যে মুসলিম শরীফ হাদিস এসেছে তাকে আল্লাহ সমস্ত মানবীয় সৌন্দর্যের অর্ধেক প্রদান করেছিলেন ইউসুফ আলহ ইসলামকে কিন্তু তিনি কিভাবে তার সেই সৌন্দর্যকে রক্ষা করেছিলেন ইউসুফ আলাহ ইসলাম তার বাইরের সৌন্দর্যের থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন তার চারিত্রিক সৌন্দর্যকে যে কারণে যখন মিশরের নারীরা তাকে বিভিন্ন প্রলোভনের দিকে আকৃষ্ট করছিল সেই অবস্থায় এমনকি আল্লাহ দোয়া করে তিনি বলেছেন যে এই নারীরা যেদিকে আমাকে আহ্বান করছে তার থেকে কারাগারই আমার জন্য উত্তম কাজেই ইউসুফ আলহ্লাম যেভাবে বাইরের দিকে সৌন্দর্য মণ্ডিত ছিলেন তার ভেতরের অবস্থা ছিল আরও অনেক বেশি সুন্দর কাজে সৌন্দর্যকে ধারণ করা এবং প্রদর্শন করার ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে সৌন্দর্য যেন কারও ফিতনার কোন কারণ না হয়ে যায় যে কারণে যখন আমরা সৌন্দর্য মণ্ডিত কিছু দেখব তখন আমাদেরকে বলতে হবে আল্লাহ এতে করুন আল্লাহ এখানে করুন। এভাবে সৃষ্টির সৌন্দর্যের প্রশংসা করার মাধ্যমে যখন বলা হয় যে আল্লাহ বরকদ দান করুন তখন আল্লাহ আল্লাহর প্রশংসা করা হয়ে থাকে এবং এই ধরনের প্রশংসার মাধ্যমে বদনজর বা অশুভ দৃষ্টি সেগুলোর ক্ষতি থেকেও বাঁচা যায় রসুল্লাহ সালাহাম তিনি খুবই সৌন্দর্যমন্ডিত একজন ব্যক্তি ছিলেন তিনি তার চেহারার দিক থেকে যেভাবে সৌন্দর্যমন্ডিত ছিলেন ঠিক তেমনি দৈহিক গঠনের দিক থেকেও ছিলেন উত্তম গঠনের অধিকারী কি অপরিচিত কোনো ব্যক্তিও যদি রাসুল উহ্লামের চেহারাকে দেখত তারা অভিভূত হয়ে যেত তার ব্যক্তিত্বের সামনে এবং তারা নিজেদের অন্তকরণে নিজেদের মনের মধ্যে বুঝতে পারত যে এই ব্যক্তি কোন মিথ্যাবাদী হতে পারেন না রাসুল উল্লা তিনি উত্তম পোশাক পরিধান করতেন জুমার দিনে এবং যখন কোনো প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসত তখনও তিনি উত্তম পোশাক পরিধান করতেন সুগন্ধি ব্যবহার করতেন তিনি তার সাথী বা সাহাবিদেরকে উৎসাহিত করেছেন পরিপাটি থাকতে এবং সৌন্দর্য মন্ডিত থাকতেন এই প্রসঙ্গে একটি হাদিসে আমরা দেখতে পাই আবুদার্দ রদিয়ালাহ তিনি সাহল ইবনে হানজালিয়া তার কাছে জানতে চেয়েছিলেন যে আপনি আমাদেরকে আল্লাহ রাসুলের কাছ থেকে একটি হাদিস বর্ণনা করুন যা আমাদেরকে উপকৃত করবে এবং আপনারও কোনো ক্ষতির কারণ হবে না তখন তিনি রাসুল্লাহ বর্ণনা করলেন এবং বললেন যে আমরা একটি অভিযান থেকে ফেরত আসছিলাম সেই অবস্থায় রাসুল্লাহ আমাদেরকে বলছিলেন যে তোমরা ফেরত যাচ্ছ তোমাদের ভাইদের কাছে কাজেই তোমাদের পশুগুলোকে সুসজ্জিত করো এবং তোমাদের পোশাককে সুসজ্জিত কর যেন তোমাদেরকে পরিপাটি দেখায় এবং উজ্জ্বল দেখায় ফাইন আল্লাহাহুস নিশ্চয় আল্লাহ তিনি ফাহেসা বা অশ্লীলতাকে পছন্দ করেন না এবং অগছালো বা অপরিপাটি থাকা সেটাকেও পছন্দ করেন না কাজে মুসলিম নারী কিংবা পুরুষদের জন্য সৌন্দর্য ধারণ করা এটাকে শরীয়তে সীমার মধ্যে উৎসাহিত করা হয়েছে মুসলিম পুরুষদের জন্য সৌন্দর্যের একটি প্রধান উৎস হচ্ছে দাড়ি দাড়ি রাখা এবং গোফ বা মজ ছেটে ফেলা এবং প্যান্ট পায়জামা বা লুঙ্গির ক্ষেত্রে সেগুলোকে গোড়ালির উপরে উঠিয়ে রাখা রাসুল্লাহ সাল্লাহ তিনি সুরমা দিতেন এবং সুগন্ধি ব্যবহার করতেন সেগুলো ব্যবহারের জন্য আমরা উৎসাহিত এভাবে নারীদের ক্ষেত্রে সৌন্দর্য হচ্ছে পর্দা রক্ষা করার মাধ্যমে এবং নিজের সৌন্দর্যকে নিজের স্বামীর সামনে উপস্থাপন করার মাধ্যমে সেই সৌন্দর্য বাহিরের লোকেদের কাছে প্রদর্শন করার জন্য নয় নারীদেরকে তাদের সৌন্দর্য রক্ষা করতে হবে এবং সাবধান থাকতে হবে সেই সৌন্দর্য যেন তাদের জন্য কিংবা অন্য কারোর জন্য ফিতনার কারণ না হয়ে যায় ইন্নআল্লাহ জামি ইউহিবুল জামাল নিশ্চয় আল্লাহ তিনি সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে থাকেন এই সৌন্দর্য ধারণের ক্ষেত্রে মানুষের উচিত ভারসাম্যকে রক্ষা করা যেমন এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা দেখতে পাই খারিজিদের সঙ্গে যখন ইবনে আব্বাস রাজিউল্লাহানহুমা বিতর্ক করার জন্য গিয়েছিলেন সেই সময়কার ঘটনা তিনি সেখানে তাদের সাথে বিতর্ক করার জন্য গেলেন এবং যেহেতু এটা ছিল একটি আনুষ্ঠানিক আলোচনা কাদে তিনি যখন মুসলিমদের প্রতিনিধি হিসেবে সেখানে যাচ্ছিলেন সেই অবস্থায় সর্বোত্তম ইয়েমেনি আবায়া গায়ে জড়িয়ে তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন তাকে সেই উত্তম পোশাকে আসতে দেখে তারা বলতে শুরু করল ওহে ইবিন আব্বাস এই পোশাকটি কি। তখন তিনি তাদেরকে বুঝিয়ে দিলেন এবং বললেন যে তোমরা কেন আমাকে সমালোচনা করছ আমি তো রাসুল উহ সাল্লামকে দেখেছি সবচেয়ে উত্তম পোশাক গায়ে জড়াতে এবং তখন আল্লাহ সুহামাতলা এই আয়াত নাজিল করেছিলেন সেখানে আল্লাহ সুবাহ বলেছেন হেনবি আপনি বলুন আল্লাহর সাজসজ্জাকে যা তিনি বান্দাদের জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্যদ্রব্য সমূহকে কে হারাম করেছে কাজেই তিনি তখন তাদেরকে দৃষ্টান্ত এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে এ ধরনের সৌন্দর্য ধারণ করা এটা নিষিদ্ধ ধরনের মধ্যে অন্তর্ভুক্ত নয় এ প্রসঙ্গে আরও একটি ঘটনা থেকে আমরা দেখতে পাই হাদিস্তি এসেছে তিরমিজি এবং ওসনাদে আহমদে তিনি একজন ব্যক্তিকে দেখলেন যিনি খুবই পুরনো এবং ছেঁড়া ফাটা জামা গায়েদের অবস্থায় ছিলেন তখন তাকে এ ধরনের মলিন বেশে দেখে রাসুল উল্লাহ সালাইস্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার কাছে কি কোন সম্পত্তি আছে তোমার কাছে কি কোন সম্পদ আছে সেই ব্যক্তি বলল হা আছে রাসুল উল্লা সাল্লাম বললেন কি ধরনের সম্পদ আছে লোকটি বলল আল্লাহ আমাকে অনেক উট এবং ভেড়া প্রদান করেছেন তখন রাসুল উল্লাহ সাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে যে নিয়ামত প্রদান করেছেন সেগুলো প্রদর্শন করো সেগুলো ধারণ করো কাজে বহিরাবরণ এবং পোশাক আশাকের ক্ষেত্রে সৌন্দর্য ধারণের ক্ষেত্রে তিনটি ক্ষেত্র রয়েছে প্রথম ক্ষেত্র হচ্ছে যেটা অনুমোদিত এবং প্রশংসিত যেমন আল্লাহর জন্য আল্লাহর নিয়ামতকে প্রদর্শনের জন্য সেই ক্ষেত্রে সৌন্দর্য ধারণ করা যেমন রাসুল নিজে জুমার দিনে এবং প্রতিনিধি দলের সামনে সৌন্দর্যমন্ডিত পোশাক পরেছেন এবং যুদ্ধের ময়দানে তিনি উত্তম পোশাককে সুসজ্জিত হয়েছেন শত্রুদের সামনে সেগুলোকে প্রদর্শন করার জন্য এই ধরনের ক্ষেত্র হচ্ছে প্রশংসিত আর নিন্দনীয় ক্ষেত্র হচ্ছে যখন কোন একজন ব্যক্তি নিজেকে বাকিদের থেকে বড় মনে করার জন্য অহংকার করার জন্য কিংবা লোক দেখানোর জন্য সৌন্দর্য ধারণ করে অথবা আত্মতুষ্টির জন্য সৌন্দর্য ধারণ করে সেগুলো প্রশংসিত নয় বরং সেগুলো নিন্দনীয় আর তৃতীয় ধরন হচ্ছে যখন কোন একজন ব্যক্তি এ বিষয়ে একেবারে উদাসীন থাকে দুনিয়ার সঙ্গে সে সম্পর্ক ছেদ করে সেই ক্ষেত্রে সেটা প্রশংসনীয় নয় আবার একেবারে নিন্দনীয় নয় ইহাম ইউহিবুল জামাল নিশ্চয় আল্লাহ তিনি সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে থাকেন আল্লা সুহামাত আল্লাহর অবাধ্যতা করার মাধ্যমে কোন সৌন্দর্য নেই বরং প্রত্যেকটি গুনাহের কাজ অবাধ্যতার কাজ হচ্ছে খুবই নিকৃষ্ট এবং শয়তান সেই দিকে সবসময় আমাদেরকে পরিচালিত করতে চায় এবং করতে চায়। শয়তান বিভ্রান্ত করতে চায় যেন আমরা জান্নাত থেকে বঞ্চিত হই আর জান্নাত হচ্ছে সৌন্দর্যের এক মহা উৎস জান্নাতের সকল নিয়ামত তুচ্ছ হয়ে যাবে আল্লা সুবহাত এক মহা নিয়ামতের কাছে এবং সেই নিয়ামত হচ্ছে যখন আল জামিল সৌন্দর্যমন্ডিত সবচেয়ে সুন্দর আল্লাহ নিজের চেহারাকে তার একজন তাবিদ ছিলেন তাবিদের মধ্যে যারা আলিম ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম এবং তিনি বিভিন্ন হাদিস শিক্ষা করার জন্য নিয়মিত সাহবায়িকরামদের কাছে গিয়ে উপস্থিত হতেন এভাবে তিনি একদিন আবু হুরাইরা রাজ আনহু তার কাছে সাক্ষাৎ আসলেন আবু সাঈদ ইবনুল মোসাইবকে দেখে বললেন আল্লাহর কাছে আমি দোয়া করছি তিনি যেন আমাকে এবং তোমাকে জান্নাতের জান্নাতের বাজারে করেন। সুখ বা বাজারে যেন আমরা একত্রিত হই এই দোয়া আমি করছি জান্ন আবু হুরাইরা বললেন হ্যাঁ থাকবে রসুল সাল্লাই তিনি আমাকে অবহিত করেছেন তিনি আমাকে জানিয়েছেন যে জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে দাখিল হয়ে যাবে তখন তারা নিজ নিজ আমলের আধিক্য অনুসারে নিজ নিজ ঠিকানা বা বাসস্থানে অবতরণ করবে এরপর দুনিয়ার দিনের হিসাবে প্রতি জুমাবারের পরিমাণ অনুসারে তাদেরকে জিয়ারতের অনুমতি দেওয়া হবে তখন তারা তাদের মহান রবের সাক্ষাতে আসবে জিয়ারত করতে আসবে সেই অবস্থায় জান্নাতি ব্যক্তিদের সামনে আল্লা সুবাহানহাতার আরোষ প্রকাশ করা হবে এবং জান্নাতের বাগানসমূহের একটিতে আল্লাহ সুবহামাত আল্লাহ তার প্রিয় জান্নাতি বান্দাদের সামনে তার তাজাল্লি প্রকাশ ঘটাবেন সেই অবস্থায় জান্নাতি ব্যক্তিদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হবে তাদের জন্য নূরের মেম্বর মতির মেম্বর ইয়াকুত পাথরের মেম্বর এভাবে মূল্যবান স্বর্ণ রৌপ্য ইত্যাদি মেম্বর স্থাপন করা হবে এমনকি জান্নাতি ব্যক্তিদের মধ্যে যিনি সবচেয়ে কম মর্যাদার তাকেও বসানো হবে মিশুরের স্তূপে আবু হাইরা বলছেন জান্নাতের কেউই কম মর্যাদা নয় যারা উঁচু উঁচু আসন লাভ করবেন তারা নিজেদেরকে অন্যদের থেকে बड़ा अधिक मर्यदावान मन कर आश्चर्य लाभ कर हाँ तुम्हारा दर्शन लाभ कर सूर्य पूर्णिमार चाँद देखते कि तुम्हारे सन्देह सृष्टि ठीक तेमनी भावरा तुम रबे साखात्ल्लम करजलि এমন একজন ব্যক্তিও বাকি থাকবে না যার সাথে আল্লা সুভাতাল কথা না বলবেন অর্থাৎ প্রত্যেকের সঙ্গে তিনি কথা পর্যন্ত বলবেন যেভাবে তিনি প্রত্যেকের জন্য সাক্ষাৎ করবেন এমন সময় তিনি জনৈক একজন ব্যক্তিকে বলবেন হে অমুকের ছেলে অমুক অমুক দিন তুমি কি অমুক অমুক কথা বলনি অমুক অমুক অপরাধ কি তুমি করনি সেই বিষয়গুলো আল্লা সুভাহাতাল্লাহ তাকে মনে করিয়ে দিবেন দুনিয়ার জিন্দিগীর কিছু অপরাধমূলক আচরণের কথা তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে তখন সেই ব্যক্তি বলবে হে আমার রব আপনি তো আমাকে ক্ষমা করে দিয়েছেন তখন আল্লাহ বলবেন হা অবশ্যই আমার উদার মাগফিরাতের বদৌলতেই তুমি আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছ রসুল্লাহ এই অবস্থায় তাদের উপরে এক টুকরো মেঘ এসে ঢেকে ফেলবে এবং সেই মেঘ থেকে তাদের উপর বৃষ্টি বর্ষণ হতে থাকবে এবং সেই বৃষ্টি হবে সুগন্ধি বৃষ্টি এমন সুবাস এমন সুগন্ধ তারা কোনোদিন কখনো কোনো কিছুতেই লাভ করেনি এরপর হাদিসে বর্ণনা করা হচ্ছে আল্লা সুমাত তিনি বলবেন তোমাদের সম্মানে এই মেহমানদারিতে আমি তোমাদের জন্য যা রেখেছি তোমরা সেই দিকে চলে আসো এবং তোমাদের মন যা চায় সেগুলো উঠিয়ে নাও আবুহ রাইরা বলছেন সেই অবস্থায় জান্নাতি ব্যক্তিরা জান্নাতের বাজারে জান্নাতের দোকানে সেখানে চলে আসবে জান্নাতের বিপণী বিতনে তারা প্রবেশ করবে এবং ফেরস্তারা সেগুলোকে ঘিরে রাখবেন ওলামায়াম আলোচনা করে বলেছেন যে জান্নাতে সে বাজার বা দোকান থাকার উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে সেখানে জান্নাতি ব্যক্তিদের পারস্পরিক দেখা সাক্ষাৎ সামাজিকীকরণের একটি উপায় হবে এবং একই সঙ্গে নানারকম মনোমুগ্ধকর চাকচিক্যপূর্ণ বিষয় সেগুলো দেখার একটি সুযোগ হবে জান্নাতের সেই বাজারে আবুহাইরা বলছেন সেখানে এমন সব জিনিস থাকবে যা কোন চক্ষু কোন দিন দেখেনি যা কোনো কর্ণ কোন দিন শ্রবণ করেনি এবং কোন অন্তর যে সম্পর্কে কখনো কল্পনাও করতে পারেনি সেখানে মন যা চাইবে সবকিছুই উঠিয়ে দেওয়া হবে তাদের সামনে কোনো কিছু খরিদ করা বা ক্রয় করার প্রয়োজন হবে না এবং সেখানেই জান্নাতি ব্যক্তিরা পরস্পর সাক্ষাৎ লাভ করবে তিনি আরো বলছেন একজন উচ্চ মর্যাদার জান্নাতি ব্যক্তি হয়তো বা তার থেকে নিম্ন মর্যাদার কোন জান্নাতি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ লাভ করবে যদিও জান্নাতে কেউ কারো থেকে নিকৃষ্ট নয় তখন তারা একে অপরের গায়ের পোশাক পরিচ্ছদ দেখে হত বিহবল হয়ে যাবে এমন কি মুখের কথাও শেষ করতে পারবে না প্রত্যেকেই ধারণা করতে থাকবে যে তার নিজের পোশাক সেটাই বোধ সবচেয়ে সুন্দর কারণ সেখানে দুঃখিত হওয়ার কোনো সুযোগ নেই দুঃখ পাওয়ার কোন অবকাশ নেই আবু হুরাইরা বলছেন এভাবে জান্নাতি ব্যক্তিরা তাদের নিজ নিজ গৃহে নিজ নিজ বাড়িতে ফেরত আসবে এবং সেখানে তাদের স্ত্রীরা তাদেরকে অভ্যর্থনা জানাবে এবং বলবে মারহাবান ওয়াহলান স্বাগতম শুভেচ্ছা আপনারা যে অবস্থায় আমাদের কাছ থেকে গিয়েছিলেন এখন দেখছি আপনারা আরও সুন্দর হয়ে আরও আকর্ষণীয় হয়ে আমাদের কাছে ফেরত এসেছেন তখন তারা বলবেন আজ আমরা গিয়েছিলাম আমাদের মহাপরাকমশালী রবের মজলিসে কাজেই সেখান থেকে যেভাবে ফিরে আসা উচিত সেভাবেই তো আমরা ফিরে এসেছি অর্থাৎ তারা আরো সৌন্দর্যমন্ডিত হয়ে নিজ নিজ পরিবারের কাছে ফেরত আসবেন আল্লাহ তিনি আল জামিল এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন ইবনে মাজার আরেকটি হাদিসে এসেছে রাসুল্ল্লা সালাই বর্ণনা করেছেন জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতের নিয়ামতে মশগুল থাকবে এই অবস্থায় তারা দেখবে একটি নূরের আলোক ছটা বিচ্ছুরিত হচ্ছে তারা মাথা উঠিয়ে দেখতে পাবে যে তাদের মহান রব উপর থেকে তাদের উপর উদ্ভাসিত হয়েছেন এবং তখন তিনি জান্নাতি ব্যক্তিদের উপর সালাম প্রদান করবেন তিনি বলবেন আলাইকুম ইয়া এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এটাই হচ্ছে আল্লাহ সুবাহ সেই আয়াতের প্রমাণ যেখানে আল্লাহ বলেছেন সালাম অনন্ত শান্তি পরম করুণাময় রবের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি আল্লাহ সুহামতাল্লাহ যিনি আল জামাল যিনি সৌন্দর্যের উৎস যিনি সর্বোচ্চ পর্যায়ের সৌন্দর্য মন্ডিত যিনি তার সৃষ্টিকে সৌন্দর্য প্রদান করেছেন তার সম্পর্কে বর্ণনা করে রাসুল উল্লা সাল্লা বলছেন সেই অবস্থায় আল্লাহ জান্নাতি ব্যক্তিদের দিকে তাকাবেন এবং তারাও অপলক নয়নে আল্লাহর দিকে তাকাবে জান্নাতি ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদারে মশগুল থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের অন্য কোনো ভোগ বিলাসের দিকে ফিরেও তাকাবে না এভাবে এক সময় আল্লা সুবাহ তাদের দৃষ্টি থেকে অন্তর্ আজকের পর্বের আলোচনার মাধ্যমে আল্লাহর একটি সুমহান নাম সম্পর্কে আমরা জানলাম তিনি আল জামিল তিনি সৌন্দর্য তিনি সবচেয়ে সুন্দর তিনি অপরূপ সুদর্শন তিনি চিরসুন্দর এই হাদিসের আলোচনার প্রসঙ্গে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লার একটি উক্তিকে দিয়ে शेष कर निश्चय सुंदर और सौंदर्य कर इलमितर प्रथम इलमेर मध्यम मानसि स्वीकार करते आल्ला सर्वत्च्र पर्या सौ मंडित और सौंदर्य तुलना देवारत किाची कि पर्यायर सूंदर क्या द्वित विषय हम ইবাদতের মাধ্যমে সেই এক আল্লাহর ইবাদত করা প্রতিটি ইবাদত সৌন্দর্য মণ্ডিত সেগুলোর মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ বরত্ব এবং প্রশংসা করা আল্লাহ সুহামতাল্লা পছন্দ করেন যে তার বান্দারা উত্তম কথা বলবে উত্তম আমল করবে উত্তম আচরণ প্রদর্শন করবে আল্লাহ সুহামতাল্লাহ পছন্দ করেন যে তার বান্দারা ইখলাসের মাধ্যমে তাদের অন্তরকে বিশুদ্ধ করবে আল্লাহর দিকে তাও করবে এবং আল্লাহর উপরে ভরসা করবে তাওয়ুল করবে তাদের ভেতর এবং বাহিরকে তারা সৌন্দর্য মণ্ডিত করবে পবিত্র রাখবে সকল ধরনের নোংরা এবং অপবিত্রতা থেকে এভাবেই বান্দাদের সামনে সুযোগ রয়েছে যিনি আল জামিল যিনি সৌন্দর্যের উৎস যিনি সর্বোচ্চ পর্যায়ের সুন্দর আল্লাহ তার সৌন্দর্যের প্রশংসা করার এবং তার নৈকট্য লাভ করার আল্লাহ আল্লা সুবহাত আমাদেরকে তাওফিক প্রদান করুন যেন তিনি আমাদেরকে সেই সমস্ত বান্দাদের মধ্যে সামিল করেন যাদেরকে তিনি তার মহান দিদার দান করে ধন্য করবেন আল্লাহ আমিন রিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ টু জিরো ওয়ান ফাইভ